একটা অঙ্গিতা শান্তি শৃঙ্খলা মানবতা মজলুম মানুষের মুক্তির জিহাদে লাল হয় মরিবা আমাদের লালিল শান্তি শৃঙ্খলা মানবতা মজলুম মানুষের মুক্তির জিহাদে লাল হয় মরিবা মজলুম মানুষের মুক্তির জিহাদে লাল হয় মরিবা হকের পথে লড়ে আমরা আমরা বিজয় চিনিয়ে আনব সত্যের হাত চানি দিয়ে দিয়ে সকল মানুষের ডাকবো হকের পথে লড়ে আমরা আমরা বিজয় চিনিয়ে আনব সত্যের হাত জানি দিয়ে দিয়ে সকল মানুষের ডাকবো পথে লরে আমরা আমরা সকল মানুষের দেখব মা জয় যদি যা নামি দেবো মাদের প্রগতি দুর্বার মুদের প্রগতি দুর্বার মুদের প্রগতি দুর্বার মুদের প্রগতি দুর্বার আমাদের একটা অঙ্গিকা শান্তির শৃঙ্খলা মানবতা মজলুম মানুষের মুক্তির জিহাদে লালে লাল হয় মরিবা আমাদের একটা অঙ্গিকা শান্তি শৃঙ্খলা মানবতা মজলুম মানুষের মুক্তির জিহাদে গালে লাল হয় মরিবা মজলুম মানুষের মুক্তির জিহাদে গালে লাল হয় মরিবা জীবন বিলাতে জি আমরা আমরা ইশ্রামের জন্য শাহাদের সুধা পি প্রিয় জীবনটা হয় জন ধন্য জীবন বিলাতে জি আমরা আমরা ইশ্রামেরি জন্ম শাহাদ সুধা পি প্রে জীবনটা হয় জন ধন্য জীবন বিলাতে আজি আমরা আমরা ইসলামের ধন্যাতের জীবনটা হয় যেন ধন্য এই মুবার বা কবুল তোর পরবুল তোর পরবুল তোর পরবুল তোর পর আমাদের একটা অঙ্গিকার শান্তি শৃঙ্খলা মানবতা মজলুম মানুষের মুক্তির জিহারে লালি লাল হয় মরিবা আমাদের একটা অঙ্গিকা শান্তি শৃঙ্খলা মানবতা মজলুম মানুষের মুক্তির জিহারে লালি লাল হয় মরিবা মজলুম মানুষের মুক্তির জিহারে লালি লাল হয় মরিবা মরছে মানুষ লাখো লাখ জালি মেরে নিরবন হারায় মান সম্মান মাঝে পতে পথে রে মরছে মানুষ লো রাখো রাখো জালি মেরে নিরবন হারায় মান সম্মান সমন মা প্রান্ত মানুষ না সম্মান সম্মান মাঠে পথে প্রান্তরে বাঁচতেও মান সম্মান বাজতেও দে মান সম্মান শপথ নিলাম লোড়িবার শপথ নিলাম লোড়ি শপথ নিলাম লোড়িবার শপথ নিলাম আমাদের একায়ঙ্গা শান্তি শৃঙ্খলা মানবতা মুক্তির জিহাদে লালিল শান্তি শৃঙ্খল মানবতা মজুরুম মানুষের মুক্তির জিহাদে লালিল মরিবা মজুরুম মানুষের মুক্তির জিহাদে লালিলাল হয়ে মরিবা सम्मानित श्रोता अपन रणांगन शिल्पी गोष्ठर तरुण शिल्पी कंडे गाव एक विप्लवी संगीतम निर्भीक का फिलेटर प्रयोजन छुद्दीन बांगलेश ए जरा कंड दिल्ल नासिर इकबाल मिजान जा इलिया प्रिय श्रोता अपन केगामी कैसेट शुरार आमंत्रण जान विदायल्लाफि